কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মুখ শনাক্তকরণ প্রযুক্তির ইন্টারনেট ব্যবস্থাপনার ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব রয়েছে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা হল গোপনীয়তা এবং তথ্য সুরক্ষা মুখ শনাক্তকরণ প্রযুক্তি গোপনীয়তা এবং তথ্য সুরক্ষা সম্পর্কে উদ্বেগ তৈরি করে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক অ্যালগোরিদমগুলি প্রচুর পরিমাণে মুখের তথ্য বিশ্লেষণ এবং প্রক্রিয়া করতে পারে যার ফলে ব্যক্তিদের অজান্তে সংবেদনশীল তথ্যের সংগ্রহ এবং সংরক্ষণ হতে পারে ইন্টারনেট ব্যবস্থাপনা কাঠামোয় স্পষ্ট প্রবিধান এবং সুরক্ষা বোঝ প্রতিষ্ঠা করার মাধ্যমে এই উদ্বেগগুলি সমাধান করা উচিত যাতে ব্যক্তি অধিকার সুরক্ষিত থাকে পক্ষপাতদুষ্ট অ্যালগোরিদম কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত মুখ শনাক্তকরণ ব্যবস্থাগুলি জাতিগত বা লিঙ্গ বৈষম্যের মতো পক্ষপাতের ঝুঁকিতে থাকে যদি এই পক্ষপাতগুলি সঠিকভাবে সমাধান করা না হয় তবে সেগুলি বৈষম্যমূলক আচরণ মানবাধিকার লঙ্ঘন এবং সামাজিক অসাম্যের দিকে পরিচালিত করতে পারে ইন্টারনেট ব্যবস্থাপনার উচিত এই অ্যালগোরিদমগুলোর উন্নয়ন এবং স্থাপনার ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার দিকে মনোনিবেশ করা যাতে পক্ষপাত কমানো যায় এবং ন্যায্যতা নিশ্চিত করা যায় নৈতিক বিবেচ্য বিষয় মুখ শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার নৈতিক প্রশ্ন উত্থাপন করে উদাহরণস্বরূপ মুখ শনাক্তকরণ ব্যবস্থাগুলি এমনভাবে স্থাপন করা হতে পারে যা ব্যক্তির অধিকারে হস্তক্ষেপ করে যেমন ব্যাপক নজরদারি বা অয়চিতভাবে অনুসরণ ইন্টারনেট ব্যবস্থাপনায় নৈতিক নির্দেশিকা এবং নীতিগুলি অন্তর্ভুক্ত করা উচিত যাতে এই প্রযুক্তিগুলির স্থাপন নিয়ন্ত্রিত হয় এবং সেগুলি মানবাধিকার ন্যায্যতা এবং সামাজিক মূল্যবোধের সাথে সংগতিপূর্ণ থাকে নিরাপত্তা এবং প্রমাণীকরণ মুখ শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহারকারীর পরিচয় এবং প্রবেশাধিকার নিয়ন্ত্রণের জন্য একটি নিরাপত্তা ব্যবস্থা হিসাবে ব্যবহার করা যেতে পারে এটি অনলাইন লেনদেন এবং ডিজিটাল পরিচয়ের জন্য সুবিধা এবং বর্ধিত সুরক্ষা সরবরাহ করে ইন্টারনেট ব্যবস্থাপনার উচিত মুখ শনাক্তকরণ ব্যবস্থাগুলির নিরাপদ এবং দায়িত্বশীল বাস্তবায়ন নিশ্চিত করার জন্য মান এবং সর্বোত্তম অনুশীলনগুলি প্রতিষ্ঠার দিকে মনোনিবেশ করা যার মধ্যে অনুমোদিত প্রবেশ রোধ এবং পরিচয় চুরি থেকে সুরক্ষা অন্তর্ভুক্ত নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা ইন্টারনেট ব্যবস্থাপনার সাথে যুক্ত সংস্থা এবং নীতি নির্ধারকদের উচিত এই প্রযুক্তির চ্যালেঞ্জগুলি মোকাবেলার জন্য যথাযথ প্রবিধান এবং নির্দেশিকা তৈরি করা অংশীজনদের মধ্যে সহযোগিতা যেমন সরকার প্রযুক্তি সংস্থা সুশীল সমাজের সংগঠন এবং বিশেষজ্ঞদের মধ্যে সহযোগিতা একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতি নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা ব্যক্তির অধিকার রক্ষা করে উদ্ভাবনকে উৎসাহিত করে এবং নৈতিক অনুশীলন প্রচার করে আন্তর্জাতিক সহযোগিতা ইন্টারনেটের বৈশ্বিক প্রকৃতি বিবেচনা করে ইন্টারনেট ব্যবস্থাপনার ক্ষেত্রে এই প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য দেশগুলির মধ্যে সহযোগিতা এই প্রযুক্তিগুলির দায়িত্বশীল এবং নৈতিক ব্যবহারের জন্য সাধারণ মান নিয়ম এবং নির্দেশিকা প্রতিষ্ঠায় সহায়তা করতে পারে যা সামঞ্জস্যতা নিশ্চিত করবে এবং বিচ্ছিন্ন পদ্ধতি এড়াতে সাহায্য করবে পরিশেষে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মুখ শনাক্তকরণ প্রযুক্তির ইন্টারনেট ব্যবস্থাপনার উপর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে এই প্রযুক্তিগুলি যেন সমাজের মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ হয় এবং ব্যক্তির অধিকার রক্ষা করে এমনভাবে বিকসিত এবং স্থাপিত হয় তা নিশ্চিত করার জন্য এর সম্ভাব্য সুবিধার সাথে গোপনীয়তা নিরাপত্তা ন্যায্যতা এবং নৈতিক বিবেচনার ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ